গতকাল আমরা রানের দু গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম এবং আমাদের আলোচনার মধ্যে দোয়া নিয়ে সুরাবা বাকারার অসাধারণ একটা আয়াত এসেছিল যেখানে আল্লাহ তার বান্দাকে বলছেন আমার কোন বান্দা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে আমি কাছেই আছি আমি আহ্বানকারী ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে তাই তাদের উচিত আমার আহ্বানে সাড়া দেওয়া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 আমি চিন্তিত দোয়া করার তৌফিক পাবো কিনা সেটা নিয়ে কিভাবে দোয়া করব সেটা নিয়ে বান্দা যখন আল্লাহর দোয়া করে সে মূলত তার চাওয়া পাওয়া দুঃখ কষ্ট আর অভিযোগকে মহান আল্লাহর দরবারে উপস্থাপন করে এবং স্বয়ং আল্লাহই সেটা তখন দেখভাল করেন আর আল্লাহর চেয়ে উত্তম দেখভালকারী আর কে আছেন আপনি কি খেয়াল করেছেন যে কোরআন শুরু হয়েছে দোয়ার মাধ্যমে এবং শেষও হয়েছে আল্লাহর কাছে দোয়া করার মধ্য দিয়ে ए शुरू हो अल फातिहा अल फातिहाल कुरचे विस्यकर सुंदर दुआई सजान सुरूर एक तुम्हारे सरल पथे रास्ता देखाओं कुरान शेष हो छे सुरान नासे ইহি মি শর ওয়সু ইসুফি সুদূরিন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 আর এর মাঝের আয়াতগুলোতে রমাদান নিয়ে যে আয়াতটা রয়েছে সেটা হল আমার কোনো বান্দা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে আমি কাছে আছি আমি আহ্বানকারী ডাকে সারা দেই যখন সে আমাকে ডাকে তাই তাদের উচিত আমার আহ্বানে সারা দেওয়া এবং আমার ওপরই ইমান আনা আশা করা যায় তারা সঠিক পথে সন্ধানে পাবে বাকারা আয়াত একশো আল আল্লাউজাই রহিমউল্লা বলেছেন একবার লোকজন বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কা আদায় করতে সমবেত হল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 মুক্তাসিম ছিল ওইসব জালিমদের মধ্যে অন্যতম যারা আহমাদ অত্যাচার করেছিল কিন্তু এত ক্ষমতা আর শক্তিশালী সেনাবাহিনী থাকা সত্ত্বেও মুক্তাসিম জানত যে লোকেরা যখন তাকে আল্লাহ শাস্তির ভয় দেখিয়েছে তার কাছে এমন কোন প্রতিরোধ ব্যবস্থা নেই যা এই রাত্রিবেলার তীরের পথ রোধ করতে পারবে একজন শক্তিশালী জালিমবাদ সাহ বুঝলো আল্লাহর নিকট তার বান্দার দু কত শক্তিশালী ধারালো একটা অস্ত্র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 তোমার সৌন্দর্য এবং শক্তির উপর একটু দয়া করো। সে তার শারীরিক শক্তি এবং ভালো চেহারার জন্য পরিচিত ছিল অতিরিক্ত কর বন্ধ করো এবং অনুযায়ী দেশ চালাও। এতে সে আরো বেশি দাম্বিক হয়ে উঠল এবং কর আগের চেয়ে বাড়িয়ে দিল হাফ ইবিন হুমায় লোকের কাছে ফিরে আসলেন এবং তাদের বললেন আমি তার ব্যাপারে হতাশ কিন্তু আমি আল্লাহর রহমতের ব্যাপারে হতাশ নই আজকে ঈশার পর থেকে ফজর পর্যন্ত আমরা সবাই দোয়া করব।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 وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ تارا چاکرانتا كورچلو ايبن الله کوشل كورچلو نسچو يالله چن شربو ستشتو كوشل سورة انفال ترش وصلا الله علی سيدنا محمد وعلى آله وصحابه وسلم الحمد لله رب العالمين